দ্দিনিয় একটা ধরেছেন যেটা থেকে আমাদের ব্যক্তির মাঝে একজন ছিলেন কুষ্ঠ রোগী যার গোটা শরীর শরীরের চামড়া সেটা ছিল এমন কুস্ত্রী ছিল বিস্ত্রী ছিল মানুষ দেখেই সেটাকে ঘৃণা করত তার কাছ থেকে দূরে সরে যেত আরেকজন ছিল যার মাথায় ছিল টাক মাথায় কোন চুল ছিল না সেটাও দেখে মানুষ ঠাট্টা করত আরেকজন ছিল অন্ধ যে কোনো কিছু দেখতে পেত না দৃষ্টিহীন তো ব্যক্তি আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করবেন আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন তাদের কাছে আল্লাহ রাবুল আলমিন একজন ফেরস্তা পাঠালেন সর্বপ্রথম ফেরস্তা পাঠালেন যে ব্যক্তি কুষ্ঠ রোগী ছিল তার কাছে ফেরেস্তা পাঠায় ফেরস্তা জিজ্ঞাসা করলো যে তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা কোনটা ভালো লাগে তোমার কাছে সবচেয়ে সে বললো যে আসলে আমার কাছে তো সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো এটা যেটার কারণে মানুষ আমাকে ঘৃণা করে মানুষ আমার থেকে দূরে সরে যায় তাহলে আমার এই যে শরীরের চামড়ার যে অবস্থা এই কুষ্ঠ রোগ তা আমার কাছে সবচেয়ে প্রিয় হলো এই রোগটা দূর হয়ে যদি আমার একটা সুন্দর রং ফর্ষা রং ভালো রং হতো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 গরু অথবা উঠ বা কোনো বর্ণনায় এসেছে তিনি বললেন শুধু উঠ তো ঠিক আছে উঠ ভালোবাসো তো ফেরেস্তা তাকে কি একটা উঠ দিলেন এমন একটা গর্ভবতী উঠ দিলেন যেটা কেবল বাচ্চা হবে বারাকাল কাফি হা আল্লাহ রবাহ আলামিন তোমার এই উঠে বরফ দান করু ফেরস্তা এই দোয়া করে তার কাছ থেকে বিদায় নিলেন তো এই উঠ পর্যায়ক্রমে দেখা গেল যে এই উঠ বিশাল তার प्रचुर उपलब्धा से बल्कि बस आश पसंद नियो की तुम पसंद करोनी टाक हर कारण चुल ना थारे मानस देखे छिची ठाट्टा विद्रूप कर আমার কাছে সবচেয়ে পছন্দ হলো হল আমার মাথায় যদি সুন্দর চুল হতো তা আল্লাহ চুল হয়ে গেল তারপর জিজ্ঞাসা করলেন কোন সম্পদ খুব পছন্দনীয় বললেন যে আমার কাছে পছন্দনীয় সম্পদ হল গরু তো ফেরস্তা তাকে একটা খুব গর্ভবতী একটা গাভী আনে দিলেন যেটা কিছুদিন পরেই বাচ্চা হবে এমন একটা গাভী দিলেন দিয়ে তার জন্য দোয়া করলেন বারাক আল্লাহ লোক এই সম্পদের মাঠ ভরা গরু তার পর্যায়ক্রমে গরু দিয়ে সম্পদের মালিক হল এরপর যে ব্যক্তি ছিলেন অন্ধ সে অন্ধ ব্যক্তির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি অন্ধ তুমি কি চাও সবচেয়ে তোমার প্রয়োজনীয় কোন বিষয় তিনি বললেন যে আসলেই আমি অনেক কিছু অনুভব করি दृष्टिशक्ति कर, पाईना सब चेजन दृष्टिशक् फिर नाम चो हुल दृष्टिशक्ति फिर गल तुम्हारे कौन सम्पद प्रिय कि सम्पद चाओ तुम तुम सम्पदार प्रिय हलो छागल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 না তারা সচ্ছল হয়ে এখন আমার নিয়ামতের কথা ভুলে গেছে এভাবে পরীক্ষা করো তাদেরকে ফেরস্তা আবার আসলেন খুব জিন্নশিণ করুণ অবস্থায় তাদের কাছে একজন ভিখারির মতো আসলেন ভিখারির মতো এসে প্রথমে যে যাকে উঠ দেওয়া হয়েছিল তার কাছে আসলেন আসে বললেন যে হে আপনি তো সম্পদের মালিক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 না দেওয়া সম্ভব না কতজন কতজন মানুষ আমার কাছে হাত পাত কতজন চায় দিতে না বললেন যে দিতে পারবে না তুমি কি স্মরণ করেছো কে এই সম্পদ তোমাকে দিয়েছে তুমি কি এমন ছিলা না তোমার গায়ে কুষ্ট রোগী ছিল তুমি মানুষ দেখে তোমাকে ছিঁচি করতো ধিক্ষার দিত তোমাকে আল্লাহ রাখ বলে আলামিন সুন্দর গায়ে সুন্দর শরীরের চেহারা সুন্দর করে দিয়েছেন তুমি তো ছিল নিঃস অর্থহীন সম্পদ ছিল না তোমার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 ফেরেস্তা তার জন্য সেই বদলে গেলেন আসলে ফেরস্তার তো উঠেরও প্রয়োজন নাই কোন কিছু প্রয়োজন নাই আল্লাহ রা আলমিন তাকে প্রেরণ করেছেন শুধু পরীক্ষা করার জন্য শেষে দেখা গেল সেই ব্যক্তি আবার তার যেই রোগ ছিল সেই রোগে ফিরে আসলো এবং যেই সম্পদহীন ছিল সেই করুণ পরিস্থিতিতে সে আবার ফিরে আসলো ফিরে বন্ধুরা সে দ্বিতীয় ব্যক্তি তার কাছে আবার সেই আল্লাহ রাবুল্লাহ আলমিন পরীক্ষা করার জন্য ফেরেস্তাকে পাঠালেন তিনিও আসলেন আসে খুব জীর্ণ শীর্ণ অবস্থায় তার কাছে উপস্থিত হয়ে বললেন আল্লাহ আমি বাড়িতে পৌঁছার মতো শুধু আমার সহযোগিতা হবে খুব অনন্যয় বিনয় করলেন তিনি দিতে অস্বীকার করলেন যে না দিলেন না এবং অস্বীকারও করলেন বললেন কাকুয়া ছিলেন আপনার মাথায় আল্লাহ চুল দিয়েছেন আপনার কিছুই সম্পদ ছিল না আল্লাহ রব্লা আলমিনে বিশাল সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে তিনি অস্বীকার করলেন ওই ব্যক্তির মতো যে না আমি এগুলি পেয়েছি আমার বংশীয় সূত্রে পেয়েছি পৈতৃক পেয়েছি বা আমার যোগ্যতা এগুলি অর্জন করেছি বললেন ফেরস্ত তাকে শোনালেন দেখো তুমি যদি আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করো তাহলে তুমি যে ধরনের ছিলে আল্লাহ তোমাকে সে ধরনের ফিরিয়ে দিবেন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করায় সে ব্যক্তির পরিণতি আবার পূর্বের মতো ফিরে আসলো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 दृष्टिशक् फिर दिए आपके ए दिए आप जो दें अखबारी कर আমাকে কিছু আল্লাহ রা আলমিন দিয়েছেন আপনি সেটা নিয়ে যান আর যা চান আপনার যা মন চায় আপনি তা আমার এখান থেকে নিয়ে যান এই জবাব তিনি দিলেন তিনি জবাব দিলেন দেখুন আমার আসলে এই তো প্রয়োজন নাই আমি এসেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন আপনার সম্পদ আপনার কাছে সবকিছুর মালিক তো আল্লাহ সুবহান তিনি আমাদেরকে দিয়েছেন তাই আমরা সেগুলির মালিক হয়েছি মূল মালিক হলেন আল্লাহ সুবহান হুয়া তালা কারণ चिंताड़ी सम्पद व्यवसाय चिंता रोह रही है मालिक के बहु सम्पद दिए हलो बहु बडी ग्ड सबकि रोह के धरे रखते कम्भ नबकि मालिक हलन एकम्लाभाना हुआ चाह অতএব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত কে স্বীকার করা যেমাত্র আলমিনকে স্বীকার করবো যে তিনি হলেন আমার খালেদ তিনি হলেন আমার মালিক তিনি হলেন আমার রেজিকার মালিক তিনি আমার সবকিছু দিয়েছেন আবার তিনি আমার সবকিছু নিয়ে নিতে পারেন মুহূর্তের মধ্যে তাতে কোন প্রয়োজন হয় না অতএব যে আল্লাহকে আমরা স্বীকার করব তিনি আমার সবকিছু দাতা সবকিছুর মালিক সবকিছু আমরা অন্যের কাছে কিভাবে ধর্না দিতে পারি আমরা অন্যের কাছে কিভাবে প্রার্থনা করতে পারি আমরা অন্যের কাছে কিভাবে নত হতে পারি এটি কোনো কোন মুসলিমের জন্য কখনো শোভা পায় না এ পর্যা আমরা সংক্ষিপ্ত একটি বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব। আপনা আশা করি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আমি মোহাম্মদ বদরুদ্দুজানাদবী আপনারা দেখছেন বাংলা পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীর বিরোধী বহু কাজ আমি মহান্নয় আসেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুপল শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের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 আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক এখানে লক্ষ রহমহল্লাহ আরেকটি দিকে ইঙ্গিত করেছেন সে ইঙ্গিত হল এবন হাজম রহমহল্লাহ এর একটি বক্তব্য নিয়ে এসেছেন সেই বক্তব্য হল ইত্তফাকু আলা তাহরিমিকুলি ইসমিন সকল আলিম সমাজ একমত যে কোন মানুষের বরং হারাম যেখানে যেমন নাম রাখার কথা হলো আব্দুল হারেস এ ধরনের নাম যেমন আব্দুল হারেস আব্দুল আমার আব্দুল কাহা আবদুল শাম ইত্যাদি পক্ষে মূলত এ সমস্ত নামগুলি ইসলামের পূর্বে যারা মুশ্রেক ছিলেন সেই মুশ্রেকদের মাঝে এই নাম গুলি ছিল উদাহরণ নাম আবু আব্দুল আল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বে মানাত ইত্যাদি জাহেলি যুগে মুশ্রেকদের এই সমস্ত নাম ছিল কিন্তু কোনো মুসলিমের জন্য এমন নাম বৈধ নয় বরং সেটি হারাম যেই নামে আল্লাহ সব হানাহুয়া তাহ ছাড়া গাই কোন আবাদত প্রমাণিত হবে स्मरण करते तय कम पक्षटुकू बेखक रेहमहल्ला जो उद्देश्य हलो मानुष नई नाम আল্লাহ সুবাহ আবুল্লাহ সুবাহ একটি আয়াত সোরা তু আল আরাফের একশো তো আশি নম্বর আয়াত লেখক রহম্লা বলছেন বাবু কৌল্লাহ এ অধ্যায় হলো আল্লাহর এই বাণী প্রসঙ্গে যে আল্লাহ সুবাহ অনেক সুন্দর নাম সেই নামগুলির মাধ্যমে আল্লাহ সুবাহ আর তোমরা বর্জন করো তাদেরকে যারা আল্লাহর নামের মাঝে এল্হাদ করে থাকে আল্লাহর নামে এলহাদ কি জিনিস আমরা অবশ্য পূর্বেই বাবু মনজাহাদ আল্লা নাম ও গুণাবলীর কোন কিছুকে যে অস্বীকার করবে এ অধ্যায়ে আলোচনা করেছি আমরা সংক্ষিপ্ত মূলত এখানে তার উদ্দেশ্য হল এলহাদ এর বিষয়টি এলহাদ আসলে এলহাদ শব্দটি শব্দ থেকে এসেছে কবর কেউ ব্যবহার করা হয় এহাদ শব্দ দিয়ে কবর সাধারণত দুই ধরনের হয় একটা হলো वर लहे बांगला भाषा बगली कबर अर्थात शक्त माटी से प्रथम गर्त शुरू कर दिखे भेतरे बाका चले जावाहदी कबर तो एल्हद शब्द अल्लाह रब्बुल आलमीन नाम गुणावलिगुलिन्न अवस्थान ग्रहण कर ग्रहण करवस्थान ग्रहण कर विभिन्न भावे जमन होते आल्ला रबुल आलमीन এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের এই সেফাত গুনাবলি তার কিছু অংশ হোক বা সবগুলিকে হোক অস্বীকার করার মাধ্যমে এলহাজ হতে পারে যেমন সম্প্রদায় তারা আল্লাহর নাম ও সেফাতগুলি সবগুলিকে অস্বীকার করে আর যারা সেফাত গুলিকে অস্বীকার করে আবার আশা এরা এবং মাতুরি দিয়ে এই সমস্ত দলের যারা তারা কিছু কিছু সেফাতকে স্বীকার করে আর অধিকাংশগুলিকে অস্বীকার করে অপব্যাখ্যা করে তাই অস্বীকার করার মাধ্যমে এই এলহাদ হতে পারে দ্বিতীয় এলহাদ হতে পারে আবার যে আল্লাহ সুবাহ যেগুলি তিনি তার নিজের জন্য নাম বা সেফাত্রহ করেন সেগুলি যদি কেউ ব্যবহার করে এটাও এক প্রকার এলহাদ তৃতীয় আল্লাহ সব মখলুকের সাথে করে সাদৃশ্য করে আল্লাহ রাবুল্লাহ আলামিনের নাম বা গুণাবুলিগুলিকে ব্যবহার করা উদাহরণস্বরূপ আল্লাহ রব্লা আলমিনের হাত রয়েছে যেমন মখলুকের হাত রয়েছে বা আল্লাহ রবুল্লাহ আলমিন শোনেন যেমন মখলুক শোনেন আল্লাহ রাবুল্লা আলমিন দেখেন যেমন মখলুক দেখেন এ ধরনের আল্লাহ রবুল্লাহ আলমিনের নামগুলির সাথে সাদৃশ্য বা দৃষ্টান্ত স্থাপন করা এটাও এক প্রকার এলহাদ চতুর্থ আল্লাহ রবীন্দ্রের নামগুলি কি সেগুলি থেকে ভিন্ন নাম বের করার মাধ্যমেও এলহাদ হয়ে থাকে যেমন প্রতিমা পূজারীরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইলাহ থেকে তারা লাত বের করেছে আজিজ থেকে তারা অজ্জা বের করেছে মান্নান থেকে তারা মানাত বের করে সেগুলি নামকরণ করেছে তাই ইত্যাদি ভাবে সাথে আলমাত হতে পারে স্বীকার করে এটাই তার পরিচয় করেছে এগুলি এক প্রকার এলহাদ প্রিয় বন্ধুরা তাই লেখক রেহমহল্লা তিনি অধ্যায় নিয়ে এসেছেন একটি আয়াত যে আয়াতটি আল্লাহ রব আল বলছেন আর আল্লাহ রবুল্লাহ আলমিনের নাম সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি আল্লাহ রবীন্দ্র তিনি নিজে তার যেগুলি নাম করান এবং সন্ন্যায় ব্যবহার করেছেন সেগুলিকে আমাদের ঠিক সেভাবে আমরা ব্যবহার করব কোনো প্রকারের কোনও করব না এবং কোন আল্লাহ রা আলমিনের এই নামগুলি কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় অসংখ্য নাম রয়েছে এর প্রমাণ আমরা বিস্তারিত সেই অধ্যায়ে আলোচনা করেছি যেটি একটু আগেই বলেছি অনুরপ্রে আল্লাহ রব আলমিনের এই নাম আল্লাহ বলছেন ফাদু বেহা আমরা যে সমস্ত ওসিলা গ্রহণ করে থাকি সেই ওসিলাগুলির মধ্যে একটা অন্যতম ওসিলা হলো আল্লাহ নাম ও গুনাগুলির মাধ্যমে যেমন আল্লাহ রবীন্দ্র এ নামের ওসিলা আপনার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আপনার এই নামের ওসিলা আপনার কাছে বন্ধুরা এরপরে আল্লাহ রব আলমিন বলছেন এবং তোমরা বর্জন করো তাদেরকে যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নামের মাঝে এলহাদ করে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে খুব কঠিন ভাবে বলছেন আল্লাহ বলেননি যে তোমরা এলহাদ করো না এটা বলেননি বরং আল্লাহ বলছেন যারা এলহাদ করে তাদেরকে বর্জন করো তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না তো আল্লাহ রাবুল্লাহ আলামিনের নামে এলহাদ কি সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম তাহলে চার পাঁচ দিক থেকে এলহাদ আল্লাহ রাবুল্লাহ আলামিনের নামে হতে পারে অতএব সংক্ষিপ্ত ভাবে আমরা বলবো। যারা আল্লাহ সুবাহর নামগুলিকে এবং আল্লাহ সুবাহ গুলিকে বৈশিষ্ট্য গুলিকে গোনাবলিগুলিকে হবহ এগুলিকে গ্রহণ করে না এগুলিকে অপব্যাখ্যা করে অথবা এগুলিকে অস্বীকার করে অথবা এগুলিকে বিকৃতি করে আমরা সেকাস্ত করব না বরং তাদের সাথেও এ বিষয়ে কখনো একমত হওয়া চলবে না এটি আল্লাহ রবাহ আলমিন কঠিন ভাবে নিষেধ করছেন তিনি মূলত এ অধ্যায়ে সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন যেটি আবদুল্লাহিনিয়াছেন সেটি হল এলহাদকে কেন্দ্র করে يقولون يلحدون في أسمائه يقولون يشركون وعنه سمو الله من الاله والعزى من العزيز وعن الأعماش يدخلون فيها ما ليس منها عبدالله بن عباس رضي لعنه الحاد اربكاتي تيجي يقولون جيتام راضي جي. الحاد اربكاتي تعالى نيشة شتاه له طراء الله رب العالم منه نام قولي এগুলি থেকে বের করে তাদের মুশ্রিক তাদের প্রতিমা বা তাদের উপাস নাম বের করে নেওয়ার মাধ্যমে আল্লাহ হয়। যেমন আল্লাহ রবুল্লা থেকে তারা আজিজ থেকে তারা রজা বের করেছে মান্নান থেকে তারা মানাদ বের করেছে বের করে তারা তাদের প্রতিমাদের নাম রেখেছে প্রসিদ্ধ একজন মহাজ্জেস তিনি হলেন আমাস আসমাহুল্লাহ তিনি ইলহি আসমাঈ এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলতে আল্লাহ রাবুল আলম তিনি নিজের নিজের জন্য বর্ণনা করেন নাই এটার নামে হল এলহাদ এর আমরা শুরুতেই বলেছি যে আল্লাহ সুবাহর নাম এবং গুনাবলীর ক্ষেত্রে আমাদের সীমা রাখা হলো কিতাব এবং সুন্না কারণ আল্লাহ রাহ আলমিন তিনি নিজের পরিচয় সম্পর্কে সবচেয়ে বেশি জানেন অথবা আল্লাহ তার পরিচয় যেভাবে তিনি তার তুলে ধরেছেন কেতাবি তার নাম এবং যেভাবে করেছেন সেগুলিকে আমরা হবু হেভাবে রেখে কোনো বিকৃতি কোনো অপব্যাখ্যা এবং কোনো মখলুকের সাথে তুলনা না করে সেগুলিকে তার জন্য সেভাবে গ্রহণ করব অন ভাবে মাখলুকের মধ্যে সবচেয়ে যিনি এ বিষয়ে বেশি জানেন তিনি হলেন তিনি আল্লা নাম ও গুণাবলী সংক্রান্ত যে বন্যা দিয়েছেন আমরা সেগুলিকে অপব্যাখা কোন রকমের বিকৃতি এবং মখলুকের সাথে কোন রকমের সাদৃশ্য দৃষ্টান্ত স্থাপন ছাড়াই আমরা সেগুলিকে সেভাবে গ্রহণ করব এটি হচ্ছে এই বিষয়ে আমাদের আহলুসল জামায়াতের কোরআন ও সৈহাদিসের আলোকে সঠিক মত প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সকলেই আল্লাহ রাবুলাইলামিনের এই সুন্দর নাম ও গুনাবলীর ক্ষেত্রে আমরা সঠিক অবস্থান গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সব বাইকে সে তৌফিক দান করুন আজকে আমরা আজকের দর্শে বিদায় নিতে যাচ্ছি আবার পরবর্তী দর্শে দেখা হবে ইনশা আল্লাহ ও আখরান রাবাহ আলমিন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ